আসল নাম এই আসল নাম কি এখান থেকে শুরু হয়েছে আল্লাহ জানে ভালো নাম একটা থাকে আর খারাপ নাম একটা থাকে ভালোর বিপর কি খারাপ না কয়েছে আমার ভালো নাম এই আর খারাপ নাম হল কয়েছে উজ্জ্বল সুমন সমস্যায় জানা নাম শুনলে সমস্যায় জানা আমি মাঝে মাঝে অপরিসা গেলে তুমি নাম কি রে ক উজ্জ্বল কি উজ্জ্বল না সিরি উজ্জ্বল কেন হবে মোহাম্মদ উজ্জ্বল আছে দেখো তোমার আমি কোন তলে ফেলবো বলো ঠিক না সুমন এ সুমন কোন সুমন এরা আগে একটা মোহাম্মদ আছে না সিরি আছে বিশেষ করে হিন্দু এলাকায় গেলে তো বোঝান নাই তোর ছেলে বলতে সেই আল্লাহ তালার খাতায় শ্রেষ্ঠদের খাতায় আমার একটা ভালো নাম আছে সে নাম হল আব্দুল্লাহ সে নাম হল আব্দুল্লাহ কিন্তু এরা বোকারা এরা আমার নাম রয়েছে ওদের দেব দেবীর নামে আব্দুল রসদা আব্দুল এটা সীমিত কিছু সংখ্যক লোকের সামনে আমার নাম কিন্তু ব্যাপক জগতে আমার নাম হলো আব্দুল্লাহ মা এই সমস্ত কাণ্ড দেখে ঠিক আছে আমার আমি আসছিলাম যে জন্য পরীক্ষা নিতে নবীকে একটু আটকাইতে আমি তো আটকে গেলাম তো সে ওখানে এ সমস্ত কারবার দেখে দোস্ত মুসলমান হয়ে গেছে আমি যেটা বলছিলাম ভাইও আল্লাহ তালা মানুষকে দুনিয়াতে এসে সবক দিয়ে দিচ্ছেন কি মহতের সবক শিশুকে আমরা আদান দিয়ে একামত দিয়ে আমরা এই সবক দিচ্ছি দেখো ঝামেলার জিন্দিগিটা আইস ভালো ঝামেলার খারাপ কেউ আসি নাই রসুল্লাহ ঝামেলার থেকে বাঁচতে পারেন নাই দুনিয়াতে কোনো মানুষ বাঁচতে পারে না ভালোবাসার লোকও বাসবে না খারাপ লোকের হাতে বাঁচবে না কিন্তু বুদ্ধিমান ব্যক্তি যে সব ঝামেলার থেকেও মালিককে না বলে আর মহতকে স্মরণ রেখো। বলে আসি পারলাম মহতের স্মরণ কেন মতো আসলে আমাদের আল্লাহ পাক আল্লাহ পাক সাথে আমাদের মিলনের মাধ্যম তোহফা তো মোমেন মত হলো মোমিন যেন তোহফা তোফা কার হাদিয়া হাদিয়া কার কয় বিনা ফুজির মালকে কি বলা হয় হাদিয়া ঠিক না দোষ তো আল্লাহ পাক বিনা পয়সা মানুষকে মত দেন কেন ওই মত হেলিকপ্টার উঠে মনে আল্লাহ পাকের সাথে মিলন আর সাক্ষাতের সুযোগ পেয়ে যাবে টিকিট টিকিট কিছু লাগবে না বিষয় লাগবে এই জন্য এটা মোমেন ব্যক্তির জন্য হাদিয়া মোহামান ব্যক্তি তো মহত আসলে ঘৃণা করবে না অপসন্দ করবে না মহাব্বত বুজুর্গের কাছে বাদশা জিজ্ঞেস করছে যে হুজুর বলেন দি কি তা হবে কোরআনকে পাওয়া যায় মহৎ ভালো জিনিস আকড়াত বলা জিনিস কবে ভালো জিনিস মর্তি মনে কায় নাকি কবরাজ মনে কায় নাকি থাকতে মনে গায় কে চ্ছন্ন একজনের দুটো বাড়ি আছে একটা বাড়ি সে সকাল সন্ধ্যা আবাদ করে ঝাড়ু দেয় আলো পাতি জ্বালায় সবসময় সাফস করে রাখে আর একটা বাড়িকে সে ফেরে রাখতে রাখতে এখানে মাক হতে হতে আস্তে আস্তে এরকম ভাবে ফোকামাকড় আর জিনবুত আড্ডা হয়ে গেছে সেখানে শেল টেল থাকে হিংহন্ত্র এসে বাধা বানাইছে জিনবুত বাধা বানাইছে এই বাড়িওয়ালা যদিও বাড়ির মালিক সে কিন্তু সে কি যখন সে বাড়িতে ঢুকবে তার নিজেরই ভয় লাগবে গেলে কি সমস্যা আছে যদি আমি মালিক কিন্তু অনাবাদ থাকবে থাকতে ওখানে অন্য জিনিসের দখলও চলে গেছে মস্তানদের দখল হয়ে গেছে আর না হলে কি বলে জিনবুকের দখলে চলে গেছে অনাবাদ বাড়িতে কেউ দোষ তো দিনে দুপুরেও ভয় পায় ঠিক এরকম ভাবে আল্লাহ তোমাকে দুটো বাড়িতেছেন দুনিয়ার বাড়ি আগ্রাদের বাড়ি তুমি একটাকে শুধু আবাদ করছো আর একটাকে অনাবাদ রেখে দিয়েছো খোঁজখবর নেওয়া নেই সেখানে আলাবাদে জ্বালা নেই সেজন্য এখন তোমার নিজস্ব বাড়ি যাওয়া সত্ত্বেও সেদিকে আল্লাহ আপনার নামের ঘরে আমি মৃত্যুবরণ করবো আপনার নামের ঘরে আমি আবার জীবিত হব এর দুই অর্থ আছে এর অর্থ হলো আপনার নামের ঘরে আমি এখন ঘুমাবো ঘুমটা মৃত্যুর মতো কারণ মানুষের ঘুম আর মরার ভিতরে শেষ ঘুম হইতে পারে এখানে যদি লাশ হয়ে যায় তারা কে মারতে আসে না পোকা কামড়াতে আসে না কি করতে কামলাতে আসে খ্রিস্টের কিন্তু যদি দাগ থাকে এটা কিছু আসলে আগের থেকে লাঠি সেটা দিয়ে সেটাকে দূর করা দমন করার চেষ্টা করে কিন্তু গুমন্ত অবস্থায় তারা কোন মশায় কত খেয়ে যাচ্ছে মদ বলা হয়েছে আর সকালবেলা আবার জাগ্রত হওয়া বলা আছে হায়া জীবিত হওয়া তো সেটা জীবিত হওয়ার মতো আর এক অর্থ হলো আল্লাহ বিস্মিতা আমূত আল্লাহ একদিন একদিন তো মরবো তো সেটা আপনার নামের ভাবে মরবো লাহ ইয়ে মরতে পারে আল্লাহিক মরতে পারি আর কেমন দিন আওয়াজ জীবিত হব সেটা আপনার নামা করে জীবিত হবে না মোহাম্মদ ভর্তি পর্যন্ত উঠতে পারি দেখেন রুজ্লা দোয়াদেশ গেছেন এদের কত অর্থ কত তথ্য কত তথ্য ভিতরে তো মরা তো খারাপ জিনিস না মুসলমানের জন্য বিশেষ করে কারণ মুসলমান দুনিয়াতে যত ভালো মুসলমানই হোক না কেন আল্লাহ আল্লাহের সাথে সরাসরি সরাসরি সাক্ষাতের কোন সুযোগ দিনের তালা তালা রাখেননি আল্লাহ তালা সরাসরি সাক্ষাতের সুযোগ হল মরার পরে আর এই জন্য মৃত্যু তাইতে মুসলমান যে ব্যক্তি মৃত্যুর তাকাদা তাহিদা পূরণ করে সবসময় প্রস্তুত থাকে আল্লাহ পাগের কাছে যাওয়ার জন্য সবসময় অবস্থায় তার অবস্থায় তা করার অবস্থায় গুনাম আসার অবস্থায় জিজ্ঞেসকার খরচ বাজেব আদায় করা অবস্থা থাকে সে ব্যক্তির জন্য আসলে এটা খুবই নিয়ামত আনন্দের জিনিস আনন্দের জিনিস অনেক বুজুর্গরা তাদের কাছে যখন দিবেন আগ্রহ আসেন আসছেন অতীতের ঘটনা পাওয়া যায় আসলে তো সালাম দিয়ে আসতে যে আপনাকে আপনাকে নেওয়ার হুকুম আছে এখন আপনার কি মতামত আমি আজ থেকে সত্তর বছর প্রস্তুত অপেক্ষা ছিলাম তুমি দেরি করে আসছো আবার আবার কি তবে আমাকে ওষুধ করে নামা নামার দাও সত্তর বছর ধরে তৈরি করেছে আসবে সকাল বিকাল প্রস্তুত কখন চলে কখন চলে আমাদের কানা যে আদান দেওয়া হয় আমাদের কানা যে মৃত্যু স্মরণ করাই এটা খারাপ কিছু না ভালো জিনিসই সময় দেওয়া হয় সবকে দিয়ে হয়। তুমি যা করো না করো যাওয়ার পরিস্থিতিটা সবসময় সামনে রেখেও আরো সবক দেয়া হয় কি যে বেশি দিন থাকা যাবে না বেশি দিন থাকা যাওয়াই লাগে। বেশি দিন থাকা যাবে না চলে যাওয়া লাগবে খুব অল্প সময় খুব অল্প সময় থাকবা যে আজানের পরে একামত একামত হলো জামাত দেওয়াতে অতটুকু সময় কেমন তোমার দুনিয়া থাকাটা অতটুকু সময় এরকমই মনে করো এরকমই মনে করো এতটুকু থাকবা কাজে কাজে বেশি কিছু আর কি তুমি তো নিতে পারবে না তুমি স্থায়ীরা নিতে পারবে সেরকম কিছু ফিকির করো অন্য পশে যাও তাই তো রসল্লাহাম আল্লাহ দোস্তা সেরকমই জীবন দাপন করে উনি একটা বাড়িতে করেন না বাড়ির বিটি বা কিনে দেন হাবিবাল সেরকম আচরণ ব্যবহার করাই নেই কোন মতো ছাড় দিয়ে ছিলেন আব্দুর রহমান বিন আউফ ছিলেন ধনে জনেছিলেন যখনই কোন ব্যবহার আসতো খুশি আছেন মাসাল মাসাল দেওয়ার জন্য ফোন দিই ফলানোর জন্য না দেওয়ার জন্যই না কি করেন দেওয়ার জন্য কি করে বেশি বেশি দেওয়া যায় বারবার দেওয়া যায় সে চিন্তা করেন কিন্তু আমি উরুসাম কাছে একদিন সবসময় দোয়া করছেন না দোয়া করছেন সেই দিন থেকে আমি যাতে হাত তাতে লাভ আমি মাটিও এক টাকা থেকে আড়াই টাকা পেয়েছি তা তো প্রচুর লাভ হয়ে লাভের কারণে উনি বলেন যে এরকম অবস্থা হয়ে গেল যে আমার লাভের সম্পদ রাখার জায়গা আমার গুদাম ভর্তি বাড়ি ভর্তি শেষে রাখা জায়গা হচ্ছে না সব সমস্যা লাভ কাজে করি কি সকাল বিকাল শুধু মেহমানদের খাওয়াতে থাকি তা তো কাজে কমে না যখন বয়স শেষ হয়ে আসল তখন চিন্তা হয়ে গেলাম আরে রসুল্লাহ সাল্লাহ আসালামের সময় কি কষ্টের জীবন আমাদের কাটছে আজকে তিনার দোয়ার শত শত লোক দশ বসে খাচ্ছে রকম রকমের খানা খাচ্ছে কিন্তু কান্দেশ আশুর নামার আদান হয়ে গেছে তা থেকে আবার হাত ভাতের ভিতর না ছানা ভিতর না দিয়ে আসে আবার নামাজ পড়ছেন নামাজ পড়তে আবার খাইতে আবার মনে হয়ে গেছে মা গ্রী পর্যন্ত কাঁদছেন এরকম কয়েক ভক্ত তারা ওই কথা মনে আসে অথচ আল্লাহাক তাদেরকে লাভের পর লাভ সম্পদের পর সম্পদ দিয়ে রাখছেন কিন্তু সেদিক মন নাই মনে হল আল্লাহাকের দিকে রসুল্লাহ এনাদের মৃত্যুর স্মরণে আল্লাহ রীদের সাথে মিলন সাক্ষাতের স্মরণে এবং রসুল্লাহের সাথে সাক্ষাতের স্মরণে দোস্ত অন্য সব কিছুকে ভুলাইতেছে কারণ মানুষ মারা গেলে মানুষ মারা গেলে প্রথম ঘাটি এল কবরে কবরে যায় কার সাথে প্রথম সাক্ষাৎ হবে কার সাথে প্রথম সাক্ষাৎ হবে রসুল সাথে প্রথম সাক্ষাৎ হবে দুনিয়াতে প্রথম সাক্ষাৎ দুনিয়ার যে সমস্ত লোক ছিলেন তার প্রতি সাক্ষাৎ রসুলের সাথে সাক্ষাৎ করা এটা একটা খুশি না খুশির ব্যাপার কিন্তু খুশি কার জন্য যে ব্যক্তি রসুলকে দুনিয়াতে বন্ধু এবং দোস্ত বানায় কবরের পথে রওনা যায় খুশি এমনিভাবে আল্লাহা দ্রব্যদের কাছে সাক্ষাৎ হবে মহদের পরপরেই মরার সাথে সাথে মানুষের রু আল্লাহাকে দরবারে হাজির হয়ে যায় ইমানদারের রু আল্লাহ তাল্লাহ বলতেছেন আল্লাহ বলেন যে হ্যাঁ আমার বন্দারা তোমরা তো মরণকে ভয় করো মৃত্যুর থেকে দূরে পালাও যেখানে মৌ হবে বলে জানো সেখান থেকে মানুষ পালায় স্বাভাবিক জন্য জায়গা খোঁজে এটা কোন অন্যায় কিছু এটা মানুষকে আল্লাহ তারা হুকম দিয়েছেন অবৈধ না এটা নিরাপত্তা খোঁজ করা জানেন নিরাপত্তা ব্যবস্থা করা এটা খারাপ কিছু না কিন্তু আল্লাহ সব জানেনা সেজন্য বলেন যে আরে চিন্তা করো যত বছর হায়াত পাক না কেন নুরাল সালামে বেশি হায়াত কে পাবে নাকি এক হাজার বছর হায়াত পাইছে তারপরে তো ওনার সঙ্গে মত মোলাকাত করছে তো কাজেই আল্লাহ বলেন যে মৌত ইন্নল মৌত আল্লা তাফের রুম না মিনহু মহৎ থেকে তোমরা দোড়ায় পালাও আত্মরক্ষা করো এবং নিরাপদ স্থান খোঁজ করো কিন্তু মোলা কিরকম সে মহৎ তোমার সাথে মোলাকাত করবে মোলাকাত কোন দিক করে সামনে দিক থেকে করে কি কিন্তু আসতেছে একসঙ্গে জায়গায় তোমার সাথে মোলাকাত করে ফেলবে সাক্ষাৎ হয়ে যাবে মত হয়ে যাবে তারপর কি হবে আল্লাহ বলেন এরপর কি হবে যেমনি মত হোক না কেন মত হওয়ার পরে দোস্ত ভালো মত আর ভালো মানুষের মতের কথা বলতেছে কি কন ভালো মহতের ভালো মানুষের মতের কথা এখানে বলতেছে খারাপ মত অর্থাৎ খারাপ মানুষের মত কথা বলে নাকি সেখানে কেমন হবে তো ভালো মানুষের লক্ষণ কি আলমুল গায়েবাদ কাছে নিয়ে আবে। যিনি হাজার গায়েব এবং হাজার জানেন তিনি কে হাজার হাজার হাজার নাজের একমাত্র আল্লাহ তাল আর দুনিয়াতে কারোর হাজার নাজর জানার দায়িত আছে হ্যাঁ কোন ফির বুজুর করে হাজার নাজের মনে করা হয়েছে আব্দুল কাদের জিলানি রহমদুল্লাহ সিস্তির সিদ্দিক ইমান থাকবে কথা বুঝুন কেউ বলে হাজার নাজের উনার রু আমার কাছে হাজির হয়ে যায় সেজন্য আমি তার একটু সম্মান করে দাঁড়ায় তো সেরে কি এবং কুফুরি আঁকি দেয়টা আল্লাহ আপাত রে একমাত্র আর গায়ব জানলে আল্লাহ জানেন আর কেউ জানান রসুল ও গায় না পিরাওয়ালিয়া দূরের কথা যদি কারোর থেকে থাকে ভালো ঔষধ খাওয়ার দরকার আল্লাহ রসুল জানি। আল্লাহ ফাকর আব্দ বহুত গুণ দিয়েছেন বহুত গুণ দিয়েছেন বহুত মর্তবা দিয়েছেন বহুত মর্তবা দিয়েছেন তাই বললে আল্লাহ তারা খাস গুলি দেননি খাস খাস কিছু গুণ আছে গায়ের জানার বিষয়টা দেননি হাজার নাজের সব জায়গায় যেখানে হাজার হয়ে যাওয়া এই গুণ আল্লাহ তাকে তার নিজ আজি আল্লাহ বলতেছেন যে মহৎ যখন তোমার হয়ে যাবে যত ভালো মানুষ হোক না কেন যত কি বলে তোমার শুভবৃত্ত হোক না কেন হ্যাঁ তুমি মৌতকে চাও আর না চাও মহৎ তোর সাথে মোলাকাত হওয়ার সাথে সাথেই তোমাকে আলিমুল গাইবে আর শাহাদের সামনে হাজির করা হবে সুমাত তুরাতিল গাইবে আর শাহাদা সেখানে কি করাবে। সেখানে তোমরা সেখানে তোমরা সারা জীবন যা করছো তার একটা টোটাল শুনায় দেওয়া হবে আর কি যা ফলাফল ভালো মন্দ তুমি ভালো মন্দ লোক তো যাবে না মন্দ লোক তো উপরে উঠতে দেবে না তাদেরকে তো এলিনে যাইতে দেবে না দিকে নিয়ে যাবে সেখানে বলা হবে হ্যাঁ সেখানে যাইতে পারাটাই লক্ষণ ভালো দোস্ত বিনা কন্তম যা মালুম তো সেজন্য মানুষের মরার পথে প্রথম সাক্ষাৎ হবে আল্লাহ পাকের সাথে মানুষ সাক্ষাৎ হবে কবরে রসুল কিন্তু এই তো মানুষ যারা ইমানদার যারা বুঝবান যারা জ্ঞানী তারা মতকে কোনো সময় অপছন্দ করে না আর ঘৃণা করে না কিন্তু ভয় পায় কেন যে কি অবস্থায় আসছে সেটি হলো চিন্তা এই ভয়টি দায়িত্ব মনে হয় না যে আরো কিছু বাকি আছে গুণাগুলো তবা করায়নি ইসলাম করায়নি গুণা সহাগরে তো শত্রু হয়ে গেলাম আর শত্রু হয়ে গেলে সেখানে স্থান নাই মিত্র হয়ে গেলে সেখানে কোনো চিন্তা নেই আল্লাহর মিত্র হও দোস্ত শত্রু হয়েও না রসুল সাল্লাহ আসালামের মৃত্যু হয়ে যায়ও শত্রু হয়ে যায় দোস্ত হয়ে গেলে কোনো চিন্তা নেই এই জন্য একটু ভয় ভয় লাগে আর এই চিন্তা সবার থাকাই উচিত যত বড়ই হোক না কেন মানুষ সবসময় চিন্তার ভয় থাকে বোধহয় আল্লাহ তালার কথা আমার বন্ধুত্বটা আমি পরিপূর্ণ করতে পারি নাই এই ভয় থাকাটা মানুষের জন্য শুভ লক্ষণ এবং এই জিনিসই মানুষকে অনেক রোগের থেকে মুক্ত রাখবে ঠিক আছে মৃত্যুর আগে বেশি বেশি বলতেছিলেন বেশি বেশি আল্লাহ আলা। রফিক মালি বন্ধু হাল্লাহ আপনি আমার বড় বন্ধু বড় বন্ধুর সাথে আমার সাক্ষাৎ শুধু হয়ে যাক বন্ধু হিসেবে যেন আমি করতে পারি তাকে তার সাথে আমার বন্ধুত্ব এইটা যে হয়েছে তিনি আমাকে দান করেছেন এল্লাহ আপনি আমাকে আমার আপনার সাথে আমার বন্ধুত্ব দান করেছেন আপনি সবচেয়ে বড় বন্ধু আমার দু তো অনেক বন্ধু আছে কিন্তু সে বন্ধুগুলোর থেকে শ্রেষ্ঠ এবং শক্তিশালী বন্ধুত্ব আপনার সাথে কাজে আমি এখন আপনার সাথে মুলাকাত করতে চাই আপনার সাথে মুলাকাত করতে চাই এই কথা বলতে বলতে তো সাল সাহেব এতেকাল হয়ে গেছে আল্লাহ রফিদাল এবং আপনাকে আমাকে শিক্ষা দিলেন কি মারা যাবে যে মানুষ তখন দুই অবস্থায় মানুষ মারা যাবে একদল লোক আল্লাহের বন্ধু হিসেবে মারা যাবে একদল লোক আল্লাহ শত্রু হিসাবে একদলামের বন্ধু হয়ে মারা যাবে এক দল লোক রসুলুল্লাহ সাল্লাহামের শত্রুর কি বলে শত্রুর দুশ্মন হিসেবে মারা যাবে কিন্তু এটা সত্য কথা দোস্ত আহ মানুষ যদি আল্লাহ পাক এবং রসুল্লাহ সাল্লাহামের বন্ধু হয়ে মৌত একটা বাস্তব জিনিস তাই মত স্মরণ করতে হবে এটা আপনি স্মরণ করলো বাস্তব না করলো বাস্তব এটা বাস্তবতার ব্যাপারে আপনার স্মরণ আর অসরণের অপেক্ষা করে না স্যার ঠিক না তোমরা আমার গোলামি করো আমার গন্দগী করো আমার এবাদত করো মৃত্যু আসা পর্যন্ত এর আগ পর্যন্ত ছুটি নাই দাঁড়ায় পড়লে পারলে দাঁড়ায় পড়বা বসে পারলে বসে পড়বা শুয়ে পড়লে শুয়ে পড়বা আমাকে আল্লাহের গোলামি করতে থাকতে হবে কি শরীরতের মশালা হলো প্রসবকালে মহিলাদের বাস্তার মাথা বেড়ে গেছে বাকিটা হতে দেরি হচ্ছে তাকেও তার জন্য হুকুম কি তাকেও তোমরা পশ্চিম দিকে পাল লম্বা করে দিয়ে ইশারায় নামাজ নামাজ বেশি বাড়বে মানুষ দেখা যায় নাতিশীতুষ্ণ সিজনে শীত না গরম না কেবল মাঘ মাস চলে গেছে ফাল গরম আসছে এই সময়টা খুব ভালো সময় এ সময় দেখা যায় ফজলের সময় কিন্তু যখন নাকি আবার একটু গরম বেশি পড়ে রাত্রে অসুস্থ হয়ে গেল না মারা গেল সেজন্য কোথাও নিশ্চয় কোন অসুখ হয়েছে মারাত্মক এখানে আসতে পারেনি দুজন লোক পায় যে ভর দেবে অথবা লোকটার মতি হয়ে গেলে কিনা তাই দেখতে যেত দোস্ত কিন্তু এখন না আসতে না আসতে খোঁজ খবর নিশ্চিন্ত দেখা গেল কি না মারা না গেল আসে না অসুস্থ না হলো আসে না তাই তো এখন দেখতে দেওয়ার ছাড়া হাত ইয়াত বলে কত বলবো না আমার পড়েছি তো নওয়াজ ভোট তো পড়েছি দোস্ত আর কত বলবো যেগুলো পড়েছি এগুলো খবর আসেনি নওয়াজবিল্লাহ দোস্ত এরকম কোথা থেকে বলে সেটা আল্লাহ ঠাকুর হুকুমের সাথে আয়তের সাথে উপহাস করা হবে এতে ইমান যেটুক ছিল সেটুকু হারাই গেল আল্লাহ আপনার মদ পর্যন্ত পড়ো যতই কষ্টে থাকো যতই শীতের ভিতর হোক যতই গরমের ভিতর হোক মনে বিরুদ্ধে হোক দোস্ত ঘুম কম হোক আর ঘুম বেশি হোক তবু তোমরা আমার নামাজের হুকুমটা অন্য রকম হুকুমগুলি পালন করে দাও সাল্লাহাম করে দেখাইছেন দুজনের কাঁধে ভর দিয়ে তিনি নামাজে জামাতে আসতেন এতেকালে পূর্বে অসুস্থ হয়ে গেছেন দুজনের কাঁধে ভর দিয়ে জামাতে আসতেন সেজন্য ফুজুর সাল্লামের আপনি আমি হ্যাঁ দোস্ত মেলানামাজ ফুড়ে কি নামাজের অবস্থা তো এমনি ভালো না নামাদের অবস্থা কি অজুর অবস্থায় ভালো না অজুগুলি হুজুর সাল্লাহ সাল্লামের সের তরিকা মোতাবেক দোস্তের তরিকা মোতাবেক হয়েছে কিনা তারপরে নামাজ সেরকম বানাতে পারছে কিনা সে তো অনেক পরের কথা তারপরেও কে মেলার মাস ফেলে ফেলছে আর কি শুদ্ধ আছে কিনা দোয়াদ শুদ্ধ আছে তার ঠিক নাই মোটে হাজরি দিতে বলা আসছে তা তাত্তা আল্লাহ তালে বলেন যে তোমার তুমি দিয়ে দাও লেগে থাকো আল্লাহর হুকুমের সাথে লেগে থাকো আরে ধানের সঙ্গে লেগে থাকলে দামে বিক্রি হয়ে যায় মিলে থাকলে আলাদা হলে আলাদা আলাদা নামাজ পড়ার আল্লাহ নামাজ নামাজ পড়েছি যেগুলো পড়েছি সেগুলো তো তার ভিতরে দেখা আছে বেশিরভাগ হলো জামাজ ছাড়া এরকম দোস্তের তরি কেনা রুজুর সাল্লাহ আসলামের তরি কেনা আল্লাহের হুকুম এরকম না সেজন্য আমাদের ওই যে মুহূর্তের স্মরণ একে বলে যে যা পড়ি যেন সন্ন্যত্রীকে হাজির দেওয়ার চেষ্টা করি কুরুসেন বিরক্তি বোধ না আসে আসলে বুঝতে হবে এটা আমার রোগ হ্যাঁ রোগের থেকে আমাকে মুক্ত হতে হবে এই জন্য আমাকে হেম্মত করতে হবে এই আমাকে মজাহাদা করতে হবে আরে কখন আসে। নিয়ে যাবে স্টো অবস্থা নেবে না সিলিন্ডার অবস্থা নেবে না অন্য কোন এক সময় আসবে এবং হুজুরামকেও জানাই দেওয়া হয়নি তিনি নিজে জানিয়ে রাখছেন সমস্ত মানুষের মতের তারিখ এবং সময় আল্লাহ তালা জানেন কিন্তু জানা দিচ্ছেন কি মত হবে এই কথা চিন্তা করে তোমরা আমার কাজ করে যাও আল্লাহ ফাঁকর দোস্ত এভাবে আমাদেরকে জিন্দগিটা আল্লাহ হুকুমের ডুবাই দেওয়ার লাগায় রাখা তৌফিক করেন আর যে সমস্ত রোগ আমাদের ভিতরে আছে সে সমস্ত রোগের থেকে আল্লাহ তালে মুক্ত করেন আমি এক রোগ সম্পর্কে আলোচনা করেন একটা পড়ছিলাম বটে কিন্তু সময় শেষ হয়ে গেছে এটা রাগের রোগ রাগটা কতগুলো মারাত্মক রোগ এই রোগের থেকে মুক্ত হওয়া কত জরুরি এই রোগের যার ভিতরে আছে সে দুনিয়ার কত ক্ষতিগ্রস্ত হয় আগের কত ক্ষতিগ্রস্ত হয় ফোরন আয়াত থেকে হুদুল হাদিস থেকে এবং বুধু নাজিনের ঘটনার থেকে এটা বলার খুব নিয়োগ ছিল কিন্তু আমি যা নিয়োগ করি তা হয় না আল্লাহ যা করেন তাই